পর্যন্ত অনেক বিপদ আপদ আছে কি বলেন দুনিয়ার বিপদ আছে মরনের কষ্ট আছে খবরের আজও আছে ফাঁকে ফুকে ডিউটি ফালনের ডিস্টার্বের নাম ডিউটি হাসারের মাঠে পানিশমেন্ট না হয় যারা অলি হইয়া গেল অলি শব্দের একর্ত বন্ধু যারা আল্লাহর বন্ধু হইয়া আলোচনা এই পর্যন্ত রইল নবীর নবীর হাদিস নবীর দুই নম্বর অর্থ নবীর দুই প্রকার মক্কেদায় কি হয় যা এদায় পালন করলে কি হয় লঙ্ঘন করলে কি হয় পালন করলে কি হয় না পালন করলে কি হয় পরিষ্কার তিন নম্বর অর্থ যে নবীর তরিকা এটা যেখানেই লঙ্ঘন করবে সেখানেই বেদাত যেখানেই লঙ্ঘন করবে সেখানেই বেদাত যেমন পাঁচ বেলার বেলায় নবীর তরিকা হলো আজান আছে একামত আছে জমাত আছে পুরুষের জন্য তোমার মন করা তোমার খুব বা পড়াবে জুম্মার নামাজে আজান আছে আছে খুদবাও আছে এই কারণে যদি আজকে পরিষ্কার বুঝলেন কিনা বেদাত কোন জিনিসের নাম সুন্নত কথার তিন নম্বর অর্থের নাম বেদাত নবীর কথার প্রথম নম্বর বিপরীতের নাম বেদাত নয় নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থের বিভরীতের নাম বেদাত নামাজে রুকু শেষদা নাই কোরআন তেলাও নেই এখন জানাজার নামাজ গিয়া যদি বলে সব নমাজে কোরআন তেলাওয়াত করলাম জানাদায় ফলে দুষ্কি অনেক বেদাতিরা এই প্রশ্ন করলে দুটাই আর কোন দোষ নাই একটা দুঃ বেদাত কথা বুঝলেন কিনা তিন নমাজেই রুকু সে করলাম জানাজান নমাজে রুকু সেজা করলে দুষ্কি আর কোনো দু একটা মাত্র দোষ কি বেদাত আল্লাহ রসুল বলেন মূল আলোচনার সঙ্গে কানেকশন আসেনি মূল আলোচনা কোনটা জাননাতে যাওয়ার সুদা পথ হারিয়ে যাবে বেদাত করলেই একটা হাদিস আল্লাহ রসুল বলেনা ফসাদি আজরু আজুর মিয়া যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত ছেড়ে দেবে সেই যুগে যেই ব্যক্তি অটল থাকবে একশীদের আমরা অনেকেই করি না আমিও অনেক সময় করি এই যায় যদি একজনে হরে না দুই নম্বর শূন্য তিন নম্বর সুন্নতের ব্যবহারে আল্লাহ রসুল বলছেন যে যুগে যুগে যারা নম্বর অর্থে অটল থাকবে একশীদের জন্য একটা উদাহরণ দিচ্ছি শুনেন পুরুষের জন্য নাবিত থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা সুন্নতায় দেওয়া তারপরে ফাগরিবা দাও আমি নাবিত থেকে হাটু পর্যন্ত কোন কিছু নবীর দুই নম্বর অর্থে যেটা সেটার ফলাফল আগেই বলে দেওয়া হয়েছে নবীর শূন্যতে অটল থাকলে যে একশো শহীদের সব পাওয়া যায় এটা এক নম্বর অর্থে নয় দুই নম্বর অর্থে নয় তিন নম্বর অর্থে যে যুগে মানুষ বেদাত করে সেই যুগে যারা নবীর জমাতের পথ জান্নাতে পৌঁছার সুধাপ এখন বলেন আহলে সুন্নতর তো এবার বলেন কার রাসুলের শূন্যতের এখানে সুন বলতে কত নম্বর অর্থ বোঝানিছে তিন নম্বরটা কত নম্বর বোঝানি কারনতের নবীর দুই নম্বর কথা হইলো কত নম্বর সুন্নতের হ্যাঁ নবীর কথার তিন নম্বর অর্থ যেটা এই তিন নম্বর অর্থে নবীর সুন্নতের অনুসারীকে বলে আহলে সুন্নত আর কোন বিষয়ে যদি তাইলে ওইটা মানলে হবে তুমি ওয়াল জমা দুই কথার দুইটা উদাহরণ দিয়ে শুনে পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ মহানবীর মেরাজের ঘটনার বিবরণ দিচ্ছেন সে আয়াত আল্লাহ বলেন পবিত্র সে তার বন্দা মুহমদ সাল ইসলামকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন মেরাজের হারাম ই মসজিদুল বাইতুল হারাম থেকে বাইতুল মুকদ্দ পর্যন্ত সেটুকু কোরআনে নাই সেখান থেকে রসুল এ করিম ইসলাম জিব্রিল ফিরিস্তার সাথে বুরাকের পিঠে আরোহণ আরোহন করে একে একে সবগুলি আসমান পারি দিয়ে সাত আসানের উপরে সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে কোন হাদিসের দরকার এখন দেখি মনে আছে কিনা এখন লাগবে সহি সশরীরে নবী সাত আসমানের উপরে গেছিলেন প্রমাণ করতে হবে হাদিস দ্বারা অন্য হাদিস দিয়ে প্রমাণ হবে না এইটা হইল নবীর তরিকা ইসলামী বিশ্বাস প্রমাণ করতে হলে তাহলে সাতাশ মানের উপরে মহানবীর শশরীরি মে রাজের ঘটনা আমরা কুরানে পাইয়া বিশ্বাস করলাম না নবীর সুনায় পাইয়া বিশ্বাস করলাম এখানে সুননা বাণী হাদিস। আছে এই জন্য বিশ্বাস করলাম এই জন্য আমি আহলে সুন্নত জমাত বাকি এতক্ষণে যাওয়ার ঘটনা কি জমাতের দ্বারা মানের কি ভাইসী না সুনার দ্বারা ভাইসি নবীর দ্বারা যা প্রমাণিত হয় তা বিশ্বাস করলে আহলে সুন্নত এর ফলে দেখুন আগে বলেছি রসুলের ইন্তেকালের পরে প্রথম খলিফা কে হবে এটা কুরানেও নাই সুনায়ও নাই প্রমাণিত কথা মানে সাহাবায় কামের জমাতের দ্বারা প্রমাণিত কথা মানে এমন মুসলমানের নাম আহলে সুন জমাত এদের ফলো করলে সুদা পথে যাবে নবীর সুল্নকে যারা ফলো করবে না সাহাবায় যারা ফলো করার সাহাবায়াম কে ফলো করবে দূরের কথা সাহাবায় কেরাম দাগি দাগি বলে বাংলা ভাষায় অপরাধী সাব্যস্ত করার জন্য বর্তমান সমাজে বহু মুসলমান আদাজল খেয়ে লেগেছে দেখতে পাবে যারা আমার সাহাবাগন কে বলে এদেরকে বলে দিও আমার সাহাবাকে যারা দোষী বলে তাদের উপর আল্লাহন প্রশ্ন জাগে কিনা সাহাবারা কি জীবনে কোন দোষ করেন নাই দোষ করছে লোকটারে দোষী বললে লেন দেখুন প্রশ্নটা কত সুন্দর প্রশ্নটা খুব সুন্দর জিনা করার কোন দোষ না জিনা পর্যন্ত করেছেন কোন সাহাবি তাহলে জিনা করেছেন দোষ করেছেন বলবো আমার উপর আল্লাহন হবে কেন আল্লাহ আলামী বলে রসুল্লাহর খেদমতি আসলে যারা আসতে কথা বলেন সামনে আসলে যারা আসতে কথা বলে এরা একমাত্র সাহাবাহিক রু তাম্মুর সামনে যাওয়ার সৌভাগ্যই জীবনে লাভ করেন একমাত্র সাহাবায়ক র আল্লাহ বলেন দুষ হয় কার দরবারে তিনি মাফ করে দিলে আপনি মাফ না করেনাটাকে আল্লাহ বলেন মাফ করে দিছি এক হয় মাফ নাই এত বড় পণ্ডিত পাওয়া যায় কোথায় এই চিহ্ন হাদিস বলে সময় নাই আল্লাহ বলেন আমার নবীরাগানের অন্তর্কে আমি তাকুয়ার ব্যাপারে পরীক্ষা করেছি পরীক্ষা খুঁজে পাইছি যত গুল ত্রুটি গুণাখাতা করেছিলেন এমন ভাবে লজ্জিত সামনে গিয়ে বলেন রসুল আমি তো জিনা করছি আমি তো আমি তো গুণা করে খেলছি আমি তো যার নামের শাস্তি হয়ে গেছি রসুল কি করলে আমি মাপ পাইতে পারি রসুল বলেন তুমি মনে হয় জিনা করছো না একটু হয়তো অন্য কিছু করছো তুমি মনে হয় অন্য কিছু করছো আবার চেহারা ফিরাই আবার ওই দিকে না উজুর আমি আমাকে পবিত্র করুন আর জানা ছিল জিনাকার কে পবিত্র করার ব্যবস্থা প্রাণদণ্ড জানা ছিল রসুল এ করিম সাল্লাম চারবার অস্বীকার করলেন ছিলেন তাদের একজনের কাফরে পড়লো আর কাফরে পরার পরে তিনি একটু গালি দিলেন তুমি তুমি হতভাগ্য তোমার রক্তে আমার কাফর পরলো আল্লাহর রসুলের চক্কু লাল হইয়া গেল রসুল সব যে পরিমানা করেছিলেন কিনা শেষ অর্ধেকটা যে বলে আর বাকি অর্ধেকটা বলে না সে কেমন সাসলমানিটা বলে এদের জন্য হারাম কথা পরিষ্কার হয়েছে না সাহাবিজনা করেছেন এই পর্যন্ত এইভাবে করেছেন যে কারণে আল্লাহ করে দিয়েছেন ওই পর্যন্ত বললে হালাল ওই পর্যন্ত না বলে অর্ধেকটা বলা দুস করেছিলেন বলে আর কিভাবে তহবা করেছিলেন আল্লাহ কেমন ভাবে মাফ করেছিলেন ওইটা বলে না এরাই কুচক্রি এই জন্য সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহ এবার বলেন সাহাবাগন সমালোচনার জন্য না ফলো করার জন্য সমালোচনা করলে নয় এবার আসুন কথা বলে ইসলামের পথ দুই নম্বর ব্যাখ্যা কোরআনের পথ তিন নম্বর বেক্কা নবীগণের পথ চার নম্বর ব্যাখ্যা সিদ্দিকগণের পথ পাঁচ নম্বর ব্যাখ্যা শহীদ গণের পথ ছয় নম্বর ব্যাখ্যা সালেগণের পথ সাত নম্বর ব্যাখ্যা আহলে সুন জমাতের পথ আহলে সুন জামাত কাকে বলে যারা নিজের ইমান আমল তহী কিনা গলত চাইয়ের জন্য নবীর সুন্নত এবং সাহাবায়েরামের জমাতকে মাপ কাঠি বিশ্বাস করে এবার কোনটা সুজাফত ক্লিয়ার হয়েছে ক্লিয়ার আমার ইমানিমার এবং সেই সিরাতে কালকের প্রশ্ন প্রশ্নগুলি থাকুক মেহরবানি করে কালকে আমার হাতে দিবেন একজনের দায়িত্বে রাখে সবাই